এটিশতম আগের সাতাশটি দার্সে আমরা চারটি প্রাথমিক মূলনীতির বিষয়ের আলোচনা শেষ করেছি প্রথম প্রাথমিক মূলনীতিটি ছিল আল্লাহ ও সুবাহ সম্পর্কীয় জ্ঞান দ্বিতীয় মূল ছিল এই আলমের উপর আমল করা তৃতীয় মূল ছিল এগুলোর দাওয়া ও প্রচার এবং চতুর্থটি ছিল এর উপর সাবর করা এই চারটি প্রাথমিক মূলনীতির দলিল হল সুরা আল আসর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 والدليل قوله تعالى اعوذ بالله من الشيطان الرجيم فعلم انه لا اله الا الله واستغفر لذنبك فبدا بالعلم قبل القول والعمل لೇಖক বলছেন বুখারী رحمه الله অধ্যায় কথা ও কাজের পূর্বে ইলম আর এর দলিল হলো আল্লাহ তাআলার এই বাণী জেনে রাখো আল্লাহ ছাড়া সুরা মোহাম্মদের উনিশ নম্বর আয়াত কথা ও কাজের আগে আল্লাহ আয়াত শুরু করেছেন এটি হল লেখকের উদ্ধৃত ইমাম বুখারির অধ্যায়ের শিরোনাম গতদার্সে আমরা উল্লেখ করেছি যে আশরাফে আই একটি উক্তির ক্ষেত্রে লেখকের দেয়া উদ্ধৃতিতে সামান্য কিছু পার্থক্য ছিল হতে পারে লেখক আক্ষরিকভাবে উদ্ধৃত না করে এখানে উক্তিটির অর্থ উদ্ধৃত করার কারণে এমনটা হয়েছে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 তবে এটি খুবহু ইমাম বুখারির দেয়া শিরোনাম নয় লেখক বলেছেন আর ইমাম ফ্যাবাদী এ পর্যন্ত গিয়ে থেমে গেছেন লেখকের পক্ষ থেকে যুক্ত করা শব্দ হল কবলাল কউলি ওয়াল আমাল। লেখক কেন এই অতিরিক্ত অংশটুকু যোগ করলেন এই পার্থক্যের কারণ কি হতে পারে যে তিনি শাব্দিকভাবে উদ্ধৃতি দেয়ার বদলে অর্থ প্রকাশ করতে চেয়েছেন কিংবা আরও একটু ব্যাখ্যার মাধ্যমে অর্থকে আরো স্পষ্ট করতে চেয়েছেন কারণ বর্ধিত অংশটুকু সহ পড়লে অর্থটি আরো সহজে বোঝা যায় আবার অনেকের মত হল লেখক হয়তো আল বুখারির সংকলনের এমন কোন সংস্করণ ব্যবহার করেছিলেন যেখানে অধ্যায়ের শিরোনামগুলোতে সামান্য একটু পার্থক্য ছিল প্রশ্ন আসতে পারে লেখক আল বুখারীর শিরোনামকে দলিল হিসেবে কেন ব্যবহার করলেন ইমাম বুখারী রাহেমাহুল্লার হাজির সংকলনটি স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো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 এগুলো থেকেও শেখার মতো অনেক কিছু রয়েছে আলীমদের বইতে প্রায়ই দেখবেন নিজেদের বক্তব্যের পক্ষে দলিল হিসেবে তারা বুখারির উদ্ধৃতি দিয়ে বলছেন কল আল বুখারী নিজেদের কথার পক্ষে দলিল হিসেবে তারা বুখারির দেয়া শিরোনামগুলোকে পেশ করেন বুখারির সংকলনের শিরোনামির যদি এই মর্যাদা হয় তাহলে চিন্তা করুন এতে উল্লেখিত রাসুল উল্লাহ আলাইহি আলহ্লামের হাদিসের মর্যাদা কেমন হতে পারে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 বুখারী রহেমাহুল্লার দেয়া শিরোনামের উপর বই লিখেছেন দেহলবি রহেমাহুল্লাহ ও ইবনু হামায় রেমাহুল্লাহ বুখারী রহেমাহুল্লার দেয়া শিরোনামগুলো কি শুধুই শিরোনাম নাকি এগুলো তার ফিথি মতামত এই নিয়ে আলিমদের মধ্যে অনেক তর্ক বিতর্ক অনেক লেখালেখি হয়েছে তারাই ছিলেন এলমের মহিরূহ শুধুমাত্র হাদিস সংকলনের অধ্যায়ের শিরোনামের মাঝে এত গভীর জ্ঞান নিহিত আছে তাদের লেখা বইগুলো কতটা সমৃদ্ধ হতে পারে একবার চিন্তা করুন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 একটু চিন্তা করুন আল বুখারি সুফিয়ান মহাদেশ অথচ আজ এত বিশাল এক জ্ঞান ভাণ্ডার আমাদের হাতের নাগালেই এইম এত সহজলভ্য হওয়া সত্ত্বেও এই কিংবদন্তীতে রচনাবলীর ধারে কাছেও ঘেঁচতে পারে এমন কোনো কিছু কেন আজকের তলিবুল এইম ও আলিমগণ আমাদের দিতে পারছেন না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 আমার দৃঢ় বিশ্বাস তাদের এ ধরনের কোন গোপন সম্পর্ক বা আমল ছিল যা সম্পর্কে তাদের স্ত্রী ও সবচেয়ে কাছের ছাত্রও না। ছাত্ররা অধ্যায়ের শিরোনামে এই আয়াত ব্যবহার করেছেন জেনে রাখুন আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং ক্ষমা প্রার্থনা করুন ফ আলাম অর্থাৎ জানো আল্লাহ প্রথমে বলছেন জানো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই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 অভাব ব্যক্তির কোন ক্ষতি করতে পারবে না আর যার ইলাহা ইর জ্ঞান নেই অন্য কোন জ্ঞানী তার কোনো উপকারই আসতে পারবে না এখানে আমরা চূড়ান্ত সাফল্য ও ক্ষতির কথা অর্থাৎ আখিরাতের কথা বলছি আক্রান্ত অবস্থায় যে এই কথাটি অর্থাৎ লাহ ই বলবে এই অবস্থায় মারা গেলে জাহান্ন স্পর্শ করতে পারবে না লাহ ইম অর্জনের পেছনে এত সময় দেয়ার কারণ কি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 কথা বলেছেন তাদের মতে এই উৎকৃষ্ট প্রজাতের গাছ হল এই গাছের শেকড় সুদৃঢ়ভাবে স্থাপিত হওয়া হল আপনার অন্তরে লাহ ইল্লাহর গভীরতা আর এই গাছের শাখা প্রশাখা হল আপনার আমল যা প্রতিনিয়ত আল্লাহ সুবহান কাছে পৌঁছাচ্ছে এখানে একটি প্রশ্ন আসতে পারে রাসুলকে উদ্দেশ্য করে নাজিলকৃত আয়াতগুলো কি আমাদের জন্য প্রযোজ্য এটি আসলে একটি বিষয় এই আয়াতে সরাসরি সাল্লু আলি উদ্দেশ্য করে বলা হচ্ছে অর্থাৎ জানো শেখ এই নির্দেশ কি আমার আপনার ক্ষেত্রে প্রযোজ্য হ্যাঁ এই আয়াতের নির্দেশ আমাদের সবার জন্য প্রযোজ্য রাসুল উল্লাহ সাল্ল্লাহু আলিহসাল্লামের পর আমরাও এই আয়াতের অন্তর্ভুক্ত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 তবে ইমাম আবু হানিফা ইমাম আহমদ হারামাইন ও না হওয়ার দ্বিতীয়তর শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে কারণ কুরআনি আল্লাহান হে নবী তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দিতে চাও তখন তাদেরকে তালাক দিয়ে ইদ্যতের প্রতি লক্ষ্য রেখে এবং ইদ্যত গণনা করো। এই আয়াতের শুরুতেই রাসুল উল্লাহ সাল্লাহ আলি হুসাল্লামকে সম্বোধন করে ইয়া ইহান্নবী বলা হয়েছে কিন্তু এর পরেই পুরো উম্মাহকে সম্বোধন করে বলা হয়েছে ইয়াত খুতমিসা তোমরা যখন স্ত্রীদের তালাক দিতে চাও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 আর তাই দ্বিতীয় মতের প্রবক্তারা বলেন এই আয়াতে প্রথমে রাসুল উল্লাহ সাল্লু আলী উদ্দেশ্য এবং সরাসরি সম্বোধনের মাধ্যমে তাকে সাল্লু আলী হোসাল্লাম এখানে সম্মানিত করা হয়েছে তাকে আর তারপর এই আয়াত উম্মার জন্য প্রযোজ্য দুটি অভিমতি ফ আলাম ইয়া আইয়ুহার নবী ইয়া আইউ রাসুল এই জাতীয় শব্দগুলোকে কেন্দ্র করে এসেছে যে শব্দগুলোতে সরাসরি রাসুল উল্লাহ সাল্লু আলী সম্বোধন করা হয়েছে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 इबन कसिम नामचित नन उन्नीस बहत्तर साले मृत्युबरण करें रम्ला एक मुजद्दीदुल्लातोवा संकलन कर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 যা ইবনু তাইমিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ রচনাবলীর অন্যতম এভাবে গোটা পৃথিবী চষে তিনি সাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহমা উল্লার রচনাবলী মোট সাঁত্রিশটি খণ্ডে সংকলন করেন যা আজ আল ফাতোয়া নামে সুপরিচিত আব্দুর রহমান ইবনু মোহাম্মদ ইবনু কাসিমের ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আব্দুল্লাহ ইবনু জিবরিন হামুদ বিন ওকলা আশু আইবি এবং আবদুল্লাহ ইবনু ফ্রাইয়ান আপনাদের সবার পরিচিত সাইক হামুদ বিন উকলা আশু তার পালক পুত্র ছিলেন তেরো বছর বয়সে শাইক হামুদকে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছিল তখন তিনি তাকে দত্তক নেন পড়া শেখান বিভিন্ন শাইকদের কাছে শিক্ষা গ্রহণের জন্য পাঠান এভাবেই ঘর ছাড়া সেই কিশোর এক সময় আমাদের সময়ের মহান ইমামদের একজনে পরিণত হন যাদের কথা বললাম তাদের কেউ আর জীবিত নেই রহমাতুল্লাহ আলাইহিমাজমাঈন আব্দুর রহমান ইবনু মোহাম্মদ ইবনু কাসিমের আরেকজন ছাত্র হলেন আবদুল্লাহ আল ফ্রাইয়ান সমগ্র আরব উপদ্বীপে কুরআনের হালাকার আয়োজন করেছিলেন তিনি তিনি ছিলেন আমার ও আমার বাবার শিক্ষকদের একজন আল ফতাওয়ার পাশাপাশি ইবনু কাসিম ওলামায় নাজদের ষোলো খণ্ড বিশিষ্ট আর সংকলন করেন ইবনু কাসিমকে নাজদি দেওয়ার একজন ইমাম গণ্য করা হয় উসুল আলাসা নিয়ে আল হাসিয়া নামে তার রচিত প্রায় একশো পৃষ্ঠার একটি ছোট ব্যাখ্যা গ্রন্থ আছে এতদিন আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করেছি ইবনু কাসিমের মতে সেটি উসুল আলাসা পুস্তিকার অন্তর্ভুক্ত নয়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 তার মতে এই অধ্যায়টি উসুলার অন্তর্ভুক্ত এবং কালী আল কারণেই আমি কিছুটা দ্বিধার সাথে উল্লেখ করছি যদিও আমি মনে করি ইবনু কাসিমের মতটি অধিকতর সঠিক এই ব্যক্তিগণ ইমা মুহাম্মদ ইবনে আবদুল ওয়াহাব রাহমাহুল্লার রচনাবলীর উপর গভীর পাণ্ডিত্যের অধিকারী এই ব্যাপারে তাদের জ্ঞান বিশদ ও বিস্তৃত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 আল্লাহাম এই চারটি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়ের আলোচনা অধ্যায়ের আলোচনা শুরু করবো আসসালাম এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন